Alhamdulillahi na ahmaduhu wa nasta'ayinuhu wa nasta'afiruhu wa naminu bihi wa natawattalu alayhi wa na'ozu billahi min shururi anfusina wa min sayyati a'malina man yadillahu falamudillahu wa man yuzlilhu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 وَتَبِعَ بِنَا وَتَبِعَ وطبيب قُلُوبُنَا أَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا أَبُو ذُهُ وَرَسُولُ اللَّذِي أَرْسَلَهُ إِلَكَ فَاطِلٌ إِنَّا نُبَشِّرُ وَنُنْذِرُ وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَرَجْمٌ مُنِيرٌ صلى الله تعالى عليه وعلى آله وآصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوسر فصل لربك وانحر إن شانئته والأبتر وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما الامرئ ما نواه فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته الى دنيا يصيبها او امراه يتزوجها فاجره الى ما هاجر الي امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب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 মোহান আল্লাহ রব্বুল আলামিল দরবারে লক্ষ গুলি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈদুল আধার ওয়াজিব নমাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তোফিদ দান করেছেন আলহামদুলিল্লাহ আমি যে সুরাটি আপনাদের সম্মুখে তেলাবাত করছি এটা অত্যন্ত প্রসিদ্ধতম একটি সুরা এই সুরাকে সুরায় কাউসার বলা হয় যেহেতু এই সুরার মধ্যে কাউসারের আলোচনা আছে এই জন্য এই দৃষ্টিকোণ থেকে এই সুরাটাকে সুরায় কাউসার বলা হয় एसुर नाजिल हार पीछने एक घटना आ मुश्रिकीन आरब तथा मक्कार पुतलिका हुजूर पाक सल्लाहु आलह वसल्लम के नीर्ंशिया गाली दित जेहेतु हुजूर पाक सल्लाहु आलह वसल्लम पुत्र सतान जीवित छा সাপ্ত বয়সে উপনীত হওয়ার আগেই হুজুরফাক সাল্লাহু আলহী আসাল্লামের তিনজন ছেলে সকলে এন্তেকাল করেছেন আর জীবিত ছিল মেয়েরা বংশ হয় ছেলেদের থেকে মেয়েদের থেকে কখনো বংশ হয় না এজন্য মক্কার মশরিকরা হুজুরফাক সল্লাহু আলহি আসাল্লামকে নির্বংশিয়া বলে গালি দিতেন এবং এও বলতেন যে মোহাম্মদের মৃত্যুর পরে তার নাম লেনেওয়ালা একজন মানুষও এই দুনিয়াতে থাকবে না তার নাম নিশ্চিন্ন হয়ে যাবে। যাবেপাক সাল আলহি আসাল্লাম মক্কার মুশরেকদের এই সমস্ত মন্তব্য কয়া শুনে অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন আল্লাহ রব্বুলারামিন সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে সুরায় কাউসার নাজিল করেছেন হের আমার প্রিয় রাসুল আপনাকে যদিও আমি কোন পুত্র সন্তান দেই নাই কিন্তু আপনাকে আমি কাউসার নামি একটি ন্যামত দান করেছি যার মূল্য এবং দাম হাজার নয় কুটি কুটি পুত্র সন্তান থেকে অধিক বেশি সেটা হল কি কাউসার আপনাকে কাউসার নামে নেওয়া মত আমি দান করেছি এই কাউসারের মূল্য দুনিয়াতে বুঝে আসবে না এর মূল্য বুঝে আসবে পরকালে এবং এই হাউস কাউসারের ছাবিঘাটি থাকবে আপনার হাতে হাউজ কাউসার কত দামি বস্তু হাদিস মধ্যে আছে কলারসুল্লাহিম মা উহু আসাদু বয়া কুহু আদা দু মিনু সারবা মাদা আল্লাহর নবী বলেন হাউজ কাউসার এমন একটি পানির হাউল যে যার পানি হবে দুধের থেকে অধিক সাদা এবং মধুর থেকে অধিক মিষ্টি এবং যার পান হবে আত্মানের নক্ষত্রের ন্যাচ আত্মানের নক্ষত্রের থেকেও যার পান অধিক হবে আল্লাহর নবী বলেন হাউস কাউসারের দুটি বৈশিষ্ট্য আছে যে ব্যক্তি হাউজ কাউসার থেকে এক দু পানি পান করবে পঞ্চাশ হাজার বছর হাসুদের ময়দানে থাকবে সে আরিত হবে না আল্লাহর নবী আরো বলেছেন হাউজের কাউসারের ফানি যে ব্যক্তি এক দুবে সঙ্গে সঙ্গে তার পুরা দেহ হিট প্রুফ হয়ে যাবে এক হাত সূর্যের নিচে থাকবে আসর ময়দানে তামার জমিন কিন্তু এক হাউজে হাউজের কাউসারের ফানি পান করার সাথে সাথে তার পুরা দেহ হিট প্রুফ হয়ে যাবে কোল্ড হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এই যে এত নিকটের সূর্যের তাপ তার কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না ওগো রাসুল যদিও আমি আপনাকে পুত্র সন্তান দেই নাই কিন্তু কাউসার নামে একটি নিয়ামত আমি দান করেছি যার মূল্য কুটি কুটি সন্তানের থেকেও উত্তম তাই আপনি পাশলী লিরব্বিকা ওয়ান হার যেহেতু আপনাকে আমি হাউসে কাউসারের মধ্যে একটি মহামূল্যবান নিয়ামত দান করেছি তার সুপ্রিয় স্বরূপ আপনি নামাজ পড়ুন এবং কোরবানি দিন সল্লি সল্লি মানে আপনি নামাজ পড়ুন ওয়ান হার এবং আপনি কোরবানি করুন নামাজ এবং কোরবানি এই দুটি এবাদত হাউজিং কাউসেলের ন্যামতের পরিবর্তে এসেছে ন্যামত যত বড় হয় তার সুপ্রিয় তত বড় হয় হাউজিং কাউসেল যেহেতু অত্যন্ত বড় একটি দামি জিনিস এই হাউজিং কাউসেলির নিয়ামতের পরিবর্তে যে নামাজ আর কোরবানি আল্লাহর নবীকে পালন করার জন্য আল্লাহাক বলছেন এটাও অত্যন্ত কি মূল্যবান এবং দামি জিনিস কোরবানি ফসল লিলির পিকাওয়ান হাত আপনি কোরবানি করুন কিসের কোরবানি আল্লাহ রবুল আলমী আমাদের বাস্তব বন্ধু আমরা আল্লাহর বন্ধু আল্লাহ আমাদের বন্ধু আল্লাহ ছাড়া দুনিয়াতে যত বন্ধুত্ব দেখতেছেন এটা মূলত বন্ধুত্ব নয় এটা বন্ধুত্বের একটি কবার মাত্র সার্ত যেখানে আছে বন্ধুত্ব সেখানে আছে সার্ত নেই বন্ধুত্ব নেই বন্ধুত্ব তখন কেটে পড়ে সেখান থেকে আল্লা ডক্টর ইকবাল অত্যন্ত আফসুসের সাথে বলে গিয়েছেন আদমা দমকা নয় দরমেগম খার নেহি আদমা দমকা নয় দরমেগম খার নেহি ইনসান ইনসানকে গমসার করে দোস্ত হের চু চমন কে হায়াতেন মে আদু জিন্দিগি উকি চমনদার মে দোষ আরো করে জিন্দিগি উকি চমনদার মে দোষ আরো করে বাস্তব বন্ধুত্ব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে যেটা দেখা যায় এটা মূলত নয় এটা কবার মাত্র ছাত্র থাকলে বন্ধুত্ব থাকে ছাত্র নেই বন্ধুত্ব নেই এক কবি তার ভাষায় বলেন সুসময় অনেকেই বন্ধু বটে হয় অসময় হায় হায় কেউ কারো আপনার যখন সময় ভালো থাকে অনেকেই আপনার বন্ধু দেখা যাবে আর যখন আপনার সময় খারাপ চলে আসে তখন বন্ধুত্ব আর সেখানে কি আল্লাহ রব্দুল আলমিন আমাদের বাস্তব বন্ধু আমরাও আল্লাহর বন্ধু কি প্রমাণ আমরা যে আল্লাহর বাস্তব বন্ধু আল্লাহ যে আমাদের বন্ধু আল্লাহ রব আলমিন আমাদের আদি পিতা হজরত আদম আলাহ ইসলাম এবং হজরত হাওয়া আলহ সালুসলামকে সৃষ্টি করে থাকতে দিয়েছেন বোধ হয় আরসেম ও আল্লাহর নিচে আল্লাহর অতি নিকটে দেখবেন যার সাথে যার বন্ধুত্ব হয় বন্ধুত্বের দাবি হয় এক বন্ধু যেখানে থাকবে অপর বন্ধু সেখানে থাকবে আপনার এক বন্ধু ঢাকা থাকে আপনাকে মাঝে মাঝে বলো বন্ধু তুই তো আমার থেকে অনেক দূরে সরে গিয়েছিস আমাকে কাছে ঢাকা নিয়ে যা বন্ধুত্বের দাবি হচ্ছে কি উভয় কিন্তু কাছাকাছি হয়ে থাকা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর কোথাও থাকতে দেন নাই থাকতে দিয়েছেন আর সেম আল্লাহর নিচে সিদ্ধাহার উপরে উনার অতি নিকটে আমাদেরকে থাকতে দিয়েছেন এর দ্বারা বোঝা গেল আমরা যে আল্লাহর কি বন্ধু আল্লাহ যা আমাদের বন্ধু কিন্তু আমাদেরকে ওখানে থাকতে দেন নাই একটা ভুলের কারণে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাহ সালাম এবং হাওয়া আলাইম সাল্লা সালামকে জান্নার থেকে বের করে দিয়েছেন একটা ভুলের কারণে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ওনার কাছে থাকতে দেন নাই বন্ধু বন্ধুকে বন্ধু থেকে দূরে সরিয়ে দিয়েছে এখন বন্ধু আমাদেরকে যত দূরে সরিয়ে দেখ না কেন কিন্তু আমাদের মনে তো বুঝে না বন্ধু থেকে দূরে কিভাবে আমরা থাকবো যেহেতু আল্লাহ আমাদের বাস্তব বন্ধু এর মাঝে মাঝে আমরা আল্লাহর দরবার আক্ষেপ করি গো আল্লাহ তুমি যেহেতু আমাদের বাস্তব বন্ধু তোমার নিকট থেকে তুমি আমাদেরকে বের করে দিয়েছ এ বিচ্ছেদ যন্ত্রণা আমাদের আর সহ্য হচ্ছে না মনে চায় আমাদের যানটা দিয়ে হলেও তোমার কাছে চলে যায়। আল্লাহ রব্দুল আলমিন বলেন বন্ধু তোমাদের এই আবেগের মূল্য আমার কাছে আছে তোমরা আমার থেকে দূরে সরে গিয়েছ তোমাদের যান দিয়েও তোমরা আমাদের কাছে আসতে চাও তবে আমি যদি তোমাদের যান নিতে চাই তোমরাও দিতে চাও তাহলে পৃথিবী মানব শূন্য হয়ে যাবে এই পৃথিবীতে মানুষ থাকবে না পৃথিবী অচল হয়ে যাবে এই জন্য তোমাদের যান দেওয়া লাগবে না তোমরা তোমাদের জানের পরিবর্তে একটি পশু ক্রয় করে তার গলায় বিসপিল্লায় আল্লাহ হকবার বলে সুরি ছালিয়ে আমার জন্য কোরবানি করে দাও আর আমি ওই পশুকে তোমাদের জানের পরিবর্তে পশুর জানটাকে কবুল করে দিচ্ছি এটাই হল মূলত কোরবানির তাৎপর্য যে আমরা আমাদের জীবনকে বিসর্জন দিয়ে না আমরা একটি প্রাণীকে বিসর্জন দিয়ে আমরা আল্লাহর ময় করতে কি যেতে চাই তাই তো আল্লাহর নবী বলেন কোরবানি এটা এমন একটি প্রিয় কাজ দুনিয়ার ভিতরে যত আমল আছে সব আমল কবুল হওয়া না হওয়া এটা বুঝে আসে আমল করার পর কিন্তু কোরবানি এটা এমন একটি আমল আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন বান্দা যখন নিষ্কুলুজ ভাবে অত্যন্ত বলে ফসুর গলায় যখন ছুরি চালায় ফসুর রক্তের ফোটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ র তার কোরবানি কবুল করে নেন আল্লাহর নবী আরো বলেছেন কোরবানি এটা এমন প্রিয় কাজ আল্লাহর নবী বলেছেন কোরবানি ফসুর শক্তের পদা জমিনে পড়ার সাথে সাথে তার জীবনের গুণারাশি মাফ হয়ে যায় আল্লাহর নবী আরো বলেন তা জিজ্ঞেস করলো আর রসুল কোরবানি দিলে আমাদের কি লাভ হবে এটা আমাদের কি উপকার হবে আল্লাহর নবী বলেন আমার সাাব বিপুল্লি সারদিন হাতানা প্রত্যেক ফসমের পরিবর্তে একটা হাতানা দেওয়া হবে সাহব একরাম বলেছেন এর অসুল আল্লাহ কি নবী বলে নল হাসানা দুশ্রাম তালিহা দশ নেকের সমন্বয়কে একটা হাসানা বলা হয় দশ নেকের সমন্বয়কে একটা হাসানা বলা হয় তার মানে প্রত্যেকটা ফসমের পরিবর্তে দশটা করি নাকি আপনার আমল দেওয়া হবে প্রত্যেক পশমের পরিবর্তে দশটা করি নাকি আপনাকে কি দেওয়া হবে বাইও আল্লাহর নবী হাদিসের মধ্যে একসাথ করেন যে জানোয়ারটি আপনি জবাই করবেন ওই জানোয়ারটাকে সত্তর গুণ বৃদ্ধি করে কাল কেমত আপনার ন্যাকের পাল্লায় তুলে দেওয়া হবে তো হান্ল কত বড় খুশখবরের কথা সত্তর গুণ বৃত্তি করে আমার আর আপনার নেকের পাল্লায় সেটাকে তুলে দিবে এটা কত বড় ভাগ্যের কথা তবে ভাই এই সাবাবগুলো যদি আমরা পেতে হয় আমাদের অত্যন্ত এক্লাসের সাথে নিষ্কুলুজভাবে আল্লাহর জন্য কোরবানি করতে হবে একলাস লাগবে আমাদের কারণ এক্লাশ এটা হলো আমলের রূ রু ছাড়া যেমনিভাবে কোনো বস্তুর মূল্য নেই দাম থাকে না একলাস ছাড়া কোনো আমলেরও দাম থাকে না যত বড় আমলেই হোক না কেন যদি এক লাখ তার ভিতরে না থাকে এই আমলের কোন ওয়াইট আর ওজন কি থাকে না এটা আল্লাহর দরবারে তার কোনো মূল্য থাকে না আর আমল যত ছোটই হোক না কেন যদি এক লাখের সাথে সেটা কি করা যায় আল্লাহর নবী হজরতে মহাদ রিয়াল বলেছেন আফলিস যে কাজটাই করবে অত্যন্ত এক্লাসের সাথে করবে আখলি দিন একা এক পিকাল আমালুল কলিল এক্লাসের সাথে ছোট্ট একটি আমলও যদি করা হয় তোমার নাজাতের জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে এক্লাসের সাথে আমল যত ছোটই হোক না কেন এ আমলের কারণে মুক্তি পাওয়া যাবে আর এক্লাস যদি না থাকে আপনি যত বড় থেকে বড় আমল করেন না কেন এর কোন মূল্য আল্লাহর দরবারে এই জন্য আমরা আজকে কুরবানির এই বিধানটি আল্লাহর জন্য আমরা পালন করব অত্যন্ত এক সাথে লোক দেখানো মানুষ আমাকে পা দিবে মানুষ আমাকে বলবে এ বড় গরু কোরবানি দিয়েছে এতদিন আপনার ভিতরে হয়তো এই নিয়োগটা থাকতেও পারে আপনি গরু ক্রয় করেছেন বিভিন্ন ধরনের মানুষকে আপনার প্রাণীটা আপনি দেখিয়েছেন আপনার ভিতরে এই নিয়ে আসাটা মানুষ হিসেবে স্বাভাবিক তবে অতি। অতীত আজকে যখন প্রাণীটি আপনি জবাই করবেন এতদিন আপনার অন্তরে যে লোক দেখানো বা মানুষ বাবা বলবে যে প্রবণতা আপনার ভিতরে ছিল আজকে যখন পশুটি জবাই করবেন এই জবাই আগতে হলেও আপনি ওই মনের যে নিয়ত আপনার ভিতরে ছিল এটা কি করে দিবেন আজকে বের করে দিবেন এর আগে ছিল অসুবিধা নাই কিন্তু জবাই করার সময় আল্লাহর জন্য আমলটি করার চেষ্টা করব নিন্নামালা আমাল নিয়াত আল্লাহর নবী বলেছেন সব আমলের খাওয়াদ নির্ভর করে নিয়তের উপর আমলের খাওয়াদ নির্ভর করে কিসের উপর নিয়তের উপর এই জন্য ভাইও আমরা আজকে নিয়োগটাকে সুধরিয়ে একমাত্র আল্লাহর জন্য আমরা কোরবানি করার চেষ্টা করব নবী বলেছেন তুমি যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ো এটা ছেড়ে খবে। লোক দেখানোর জন্য যদি হজ করো এটা সেরে কবে লোক দেখানোর জন্য যদি সব কা এটাও সেরে খবে লোক দেখানোর জন্য যদি কোরবানি করো এটাও কি হবে সেরে হবে আমরা কোরবানি কার জন্য করব ভাই সবাই বলেন কার জন্য করব আল্লাহর জন্য আমরা আমাদের প্রাণীটাকে জবাই করার চেষ্টা করব যেহেতু আজকে জুমাবার এই জন্য কোরবানি সংক্রান্ত অতীব জরুরি এবং প্রয়োজনীয় কিছু মশালা আপনাদেরকে বলতে হয় যেটা না বললে নয় আমাদের প্রত্যেককেই এই মাসালাগুলো কোরবানি সংক্রান্ত মশালাগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে কোরবানির পশু নিজ হাতে দবাই করা উত্তম নিজের পশুটি নিজে দবাই করা কি এতে কোনো মশালা নাই এটাই বেটার কথা যেহেতু এটা একটা আবাদত নামাজ একটি আবাদত রোজ একটি আবাদত আমার নামাজ কি আমি পড়ি না অন্য পড়ে সবাই বলো না কেন আমার নামাজ আমি পড়ি আমার রোজ আমি রাখি আমার সবটা আমি করি ঠিক কোরবানি এটাও একটা কি আবাদত এই কোরবানি আবাদত যদি আমি নিজ হাতে করতে পারি এটাই হবে সবচাইতে বেটার এবং এটা মোস্তাহা জানোয়ার জবাই করার জন্য যখন জমিনে শোয়াইবেন খুব খেয়াল করে মশালাগুলো শোনেন জানোয়ারের মাথা দক্ষিণ দিকেও রাখতে পারবেন উত্তর দিকেও রাখতে পারবেন তবে সর্বাবস্থায় স্মরণ রাখতে হবে তার মুখ থাকতে হবে কোন দিকে জানোয়ার মাথা পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে রাখতে পারবেন না হয় দক্ষিণ দিকে রাখবেন না হয় কোন দিকে উত্তর দিকে রাখবেন তবে চেহারাটা থাকতে হবে কোন দিকে হয়তো এটা নতুন লেগতেছে আপনাদের আপনারা উত্তর দিকে মাথা রাখিতে দেওয়া অসুবিধা নেই দক্ষিণ দিকেও যদি মাথা থাকে তবে ফিরে যাবে কোন দিকে উত্তর দিকে তাকে রাখতে হবে এর প্রতি আপনার স্মরণ দায়িত্ব হবে জানোয়ারটাকে শোয়ানোর পর আমরা অনেকে বলি দিই সোর চিৎকার করি ও ভাই এটা একটি আবাদত একটি জানোয়ারকে আল্লাহ রবুল আল আপনার অনুগত করে দিয়েছেন এটা আমাদের সুবিধারতে যদি জানোয়ার তার পূর্ণ শক্তি আমাদেরকে জবাইর আগে দেখাইতে চায় আমরা একজন মানুষও জানোয়ার জবাই করতে কি যদি পাগল হয়ে ছুটে কিন্তু আল্লাহ এই জানোয়ারকে বুঝ দিয়ে দিল আমার বন্দা তোমার দ্বারা একটি অজীব কাজ আদায় করবে তুমি শান্ত থাকো এর জন্য জানোয়ার যখন আমরা জবাই করব বিভিন্ন ধরনের বলি সুর চিতার হাল্লা না করে আল্লাহর দিকে আমরা মোতাবজা হয়ে যে আল্লাহ কোরবানি করতেছি তুমি করবল করি আল্লাহ জানোয়ার জবাই করার পর যদি শরণ তাকে পড়বে দিন এটা পড়ার পরে তারপর পড়বেন বিসমিল্লা আল্লাহ হুম্মিন আল্লাহ হুম্মা মিমকা এটা পড়ার পরে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে এটা বন্ধ জানোয়ারের গলায় ছুরি ছালাবেন যখন ছুরিটা ছালাবেন তখনই পড়বেন আগেও পড়ার প্রয়োজনে ফরে পড়লে তো হবেই না যখন জানোয়ারটি জবাই করবেন তখন পড়তে হবে কি বিসিল্লাই আল্লাহ একবার জবাই করার পরে যখন জানোয়ার অত্যন্ত শান্ত হয়ে যাবে অনেকে কি করে জানোয়ারের প্রাণ অত্যন্ত তাড়াতাড়ি বের হওয়ার জন্য গলার ভিতরে ছুরি ঢুকিয়ে দেয় এটা মাত্রু এটা জানোয়ারটাকে ডবল কষ্ট দেওয়ার নামান্তর অথবা অনেকে ফানি ঢেলে দেয় রক্ত বন্ধ হয়ে যাওয়ার জন্য এমন করবেন না যখন শান্ত হয়ে যাবে একটি দোয়া জবাই করার পরে পড়বেন আল্লাহ শান্ত হয়ে যাওয়ার পরে তারপরে পায়ের গোছা কাটবেন হাতের গোছা কাটবেন প্রাণীটি জবাই করার সময় খেয়াল রাখবেন চীনার উপরে আপনার তুক্তির নিচে একটি উঁচু একটা ফলকুম যেটাকে বলা হয় এই উঁচু অংশের নিচে জবাই করবেন এটা হচ্ছে উত্তম এখানে চারটি রগ আছে শ্বাসনালি তারপরে হচ্ছে খাদ্যনালি তারপর দুই পাশের দুইটি মোটা রগ এটাকে চা রক বলা হয় যেটাকে কণ্ঠনালিও বলা হয় রক্তনালিও বলা হয় জবাই করার ক্ষেত্রে স্মরণ রাখবেন শ্বাসনালি এবং খাদ্যনালি এটা পুরোপুরি কাটা যেতে হবে এবং সাহর যে দুইটি দুই পাশে মোটা রস এই দুইটার একটা অবশ্যই কাটা যেতে হবে সাহর শ্বাসনালী খাদ্য নালি এবং সাহরগের দুইটার যে কোনো একটা মোট তিনটা রগ অবশ্যই কাটা যেতে হবে তিনটা থেকে যদি একটু কাটা কম হয় আপনার এই পানির জবাইটি কি হবে না শুদ্ধ হবে না চেষ্টা করবেন চারোটি রগ যেন সুন্দরভাবে কাটা যায় এর প্রতি আপনারা স্মরণ রাখবেন আর একটি মাসালার সময় খুব অল্প কিন্তু অনেক মশালা বলার প্রয়োজন যদি একান্নভুক্ত পরিবার হয় গোষ্ঠ বন্টনের কোনো প্রয়োজন নেই আপনারা চারবাই চারবাই মিলে কোরবানি করেছেন তবে আপনাদের পাতিল একটি এক পাতিলে রান্না হয় এখানে জবাই করার পরে গোষ্ঠ বন্টনের কোনো প্রয়োজন নয় যেহেতু আপনারা একান্নভুক্ত পরিবার আর যদি বিষয়টা এমন হয় প্রত্যেকটি শরীর ভিন্ন ভিন্ন একান্নভুক্ত না তখন গোষ্ঠকে অবশ্যই বন্টন করতে হবে আর বন্টন করার ক্ষেত্রে স্মরণ রাখবেন আপনার আন্দাজ যত চলে ঢোক না কেন আন্দাজ করে বন্টন করা এটা বৈধ নয় জাইজ নেই ভিত্তি দিয়ে সঠিকভাবে ফাল্লাতে উঠিয়ে আপনি গোষ্ঠটাকে সমানভাবে কি করতে হবে বাঘ করতে হবে এর প্রতি স্মরণ রাখবেন আরো একটি মশালা অনেক মশালা বলা কিন্তু সময় নেই আরো একটি মশালা যেটা আমরা সাধারণত ভুলের ভিতরে আছি গতবারে সম্ভবত আমি বলেছিলাম গোষ্ঠ বন্টনের ক্ষেত্রে যতজন সঠিক ততটা বাঘ হবে যতটা শরিক ততটা কি আমার সাথে কথা বলেন যতটা শরিক ততটা যেমন পাঁচজন মিলি কোরবানি করেছেন যখন বসত কাটার পরে ভাগ করতে বসবেন বাঘ হবে কয়টা সবাই বলেন কয়টা পাঁচ ভাগ শরিক পাঁচটা বাঘও হবে পাঁচটা আপনার ভাগ যখন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এই বাঘটাকে তিন ভাগ করা মোস্তাহাব কথা বুঝছেন কিনা সাত নামে সাত ভাগ হওয়ার পরে আপনার বাঘ যখন আপনার কাছে চলে আসবে এই ভাগটাকে তিন ভাগ করা মুস্তাহাব ফরজিব না মুস্তাহাব এক ভাগ আপনার জন্য এক ভাগ এটিম মেসকিনের জন্য এক ভাগ বন্ধু বান্ধবের জন্য এখন আমাদের দেশে হয় কি পাঁচ নামে কোরবানি করে বা ছয় নামে কোরবানি করে ছয় নামে কোরবানি করার পরে যখন ভাগ করতে বসে তখন সাত ভাগ করে এটা কিন্তু জায়েজ না এটা একটা ভুল প্রচলিত মাসালা এতে কোরবানিতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে যতটা ততটা বাঘ হবে অনেকে বলতে পারা হয়তো আমি গরিবকে ঠকাই দিছি না গরিব ঠকতেছে না কখনো যতটা ছরিক ততটা বাঘ হওয়ার পরে আপনার গোষ্ঠুগুলো যখন আপনার কাছে আসবে তখন আপনি এটাকে তিন ভাগ করেন এক ভাগ গরিব করাবার জন্য এক বাঘ আপনার জন্য এক বাঘ ফকির মেজ জন্য এবং ফতুয়ার কিতাবে এও এসেছে যদি আপনার ঘরে খানে লোক বেশি থাকে আপনি এ ধরনের বাঘ বটওয়ারাও করার দরকার নাই আপনার বাঘ আপনার কাছে আসার পরে আপনি আপনার বাল বাচ্চাকে নিয়ে খান কোনো সমস্যা নেই হ্যাঁ যদি আপনার অনেক থাকে আপনি ফকির মেস কিনতেও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে বাঘ হবে কয়টা না যত শরিক আবার বলেন যত শরিক তত বাঘ এভাবে করার পরে আপনার ভাগ আপনার কাছে আসার পরে এটাকে তিনটা করবেন গরিবের জন্য এক ভাগ আপনার জন্য এক ভাগ বন্ধু বান্ধবের জন্য এক ভাগ তারপরে চামড়ার ক্ষেত্রে তিনটা স্বাধীনতা চামড়া আপনি ব্যবহার করতে পারবেন খেতে পারবেন একজন ধনীকেও আপনার এই চামড়া দান করতে পারেন একজন গরিবকেও চামড়া দান করতে পারেন আর চামড়া যখন বিক্রি করে ফেলবেন তখন এই চামড়া আপনিও খেতে পারবেন না কোনো ধনীকেও দিতে পারবেন না এই চামলার পয়সা এখন অজিব সত্যা সত্যাগুক্ত হবে চামলার টাকা দিয়ে মসজিদ নির্মাণ জায়জ নেই ফুল কালভারেল এবং ব্যবস্থা। এগুলো করা কি যায় না এগুলো গরিবের হক গরিবকেই পুরা ভুরি পাবে আপনারা সত্যা করে দিবেন আল্লাহ আমাদের সকলকে তো অভিযান করুন ইনশাআল্লাহ আটটা বাজেই জামার দাঁড়িয়ে যাবে এর আগে আমাদের মোট যদি কিছু কালেকশন আছে কালেকশন গুলো আমরা খুব করার চেষ্টা করি দিন কালেকশন একটা হবে কথা বলে দিন আপনারা যারা কালেকশন তারাই আমরা যদি তারা মনে শুধু মনে আপনাদের মধ্যে করছো যদি হ্যাঁ অন্তর অবস্থা বুঝিয়ে দাম করবেন আরে কিন্তু মানুষের অন্তর অবস্থা বোঝাটা কঠিন তাই কঠিন যদি বুঝেন যে কোনো সমস্যা তাহলে এটা আমি বুঝতেছি না আপনার তবে এটা অনেকের অন্তর কুটুর মতো অনেকে তাই আমার রস্তা আমি দিব পারেছি এটাই কিন্তু দেওয়া কি যেহেতু এখানে দিলেন বাড়িতে আসি চালাতালি করে ঠিক আছে না আমার আমি আমি নিজের সিস্টেম দেখিয়ে এখন কালেকশন করবেন নাকি সময় আছে যে কালেকশনটা এই মসজিদের জন্য এই কালেকশন থেকে আমাদের যা প্রয়োজন প্রয়োজনীয় আমরা আপনার নিয়ম থাকবে আমি মসজিদের রান করেছি আমার কথা বুঝতে ইমাম নামে কোন কালেকশন হবে না ইমাম নামে কালেকশন হওয়া না ঠিক নয় মসজিদের আছে জিদের পক্ষ থেকে বিবেচনা করা হবে যেমন আমরা তারা জন্য বলি না আমরা তার জন্য ইমান সাহেবকে নিয়ম করা হয়েছে ওনার সম্মানের বাসায় মসজিদ থেকে প্রদান করা হয় দীর্ঘদিন থেকে আমরা সাহেব থেকে এইভাবে এই মসজিদটা অন্যান্য মসজিদ সাহিত্যের ব্যক্তিগ্রজিদ ঠিক আছে নিয়ম কেমন ব্যস্ত আছে আর এই মসজিদ আর কেউ চিনতে পারবেন না যে গরিব আছে মসজিদের থাকবে অজিৎ সাহেব সাহায্য জন্য তারা সময় কিন্তু এখন পারবেন না আমি এখন পারবেন না সময় আপনি আটটা বাজার দাঁড়িয়ে দাঁড়াতে পারছেন আমি বলি সম্মানিত মুসলি আ আমরা পূর্বে যেভাবে কালেকশন করেছি নামাদের পূর্বেই কালেকশন কাজটা আমরা সম্পন্ন করেছি যেহেতু নামাদের পরে আপনারা অনেকেই থাকবেন না মুনা যাদের অপেক্ষা করেন না টাকা দেওয়ার ভয় নাকি মুনা যাদের চলে যান সেটাও আমাদের কাছেও জানা তো আজকে যেহেতু আপনারা দেরি করে এসেছেন এখন যদি কালেকশন করা হয় আমরা নির্ধারিত সময় কত আটটা বাদে জামাত আমরা দাঁড়াতে পারবো না এই জন্য আপনারা যদি